যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে পুরানের আসরে আপনাদের সকলকে প্রাণ ডালা শুভেচ্ছা জানাচ্ছে আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় হল পুরানের ঘটনা আর কোরআন আল্লাহ রবীন্দ্রসমূহ দিয়েছেন বিগত কৌবের বিভিন্ন ইতিহাস যেগুলির ভিতরে রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জীবন নির্মাণে হবে পাথেও পথ নির্দেশনা আর এইরকম একটি ঘটনা আমরা আলোচনা করবো এব্রাহিম আলী ইসলাম এবং তৎসময়ের এক পরাশক্তি নমরুদ তার সাথে যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনা নিয়ে আমরা শুনবো আর তার আগে আমরা প্রথমে পরিচিত হয়ে নিব আমাদের অতিথিদের সাথে প্রথমে আমার সর্বদানী অশিষ্ট আছেন আলেম আলেমেদিন শেখ আহমদুল্লাহ আরেক আলমসদ এবং আমার মামে আছেন বিশিষ্ট আলমতি কাবি ইব্রাহিমুল এবং আমার সর্ববামে আছেন আরেক তরুণ আলম শেখ হাসান জামিলাম সমানিত পরিচিত হলাম অতিথিদের সাথে যারা আজকে আমাদের সাথে কোরআনের আসরে যোগ দিয়েছেন কোরআনের ঘটনা থেকে আমাদেরকে নির্দেশনা দেবেন আসুন আমরা তাদের সাথে যোগ দিই প্রথমেই আমরা এই ঘটনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাবো ইব্রাহিম এবং নমরুদের সাথে যে বিতর্ক হয়েছিল এবং সেখানে কী যৌক্তিকতা প্রদর্শিত হয়েছিল সে নিয়ে ঘটনা সূত্রপাত করার জন্য আমরা আহ্বান জানাবো মুফতি ফওয়দি ইব্রাহিম আলহামদুলিল্লাহ উস্লা ওসসালাম আল্লাহ রসৌল্লাহ আবাদ কোরআন করিমের দু নম্বর সুর আল বকরার দুশো নম্বর আয়াতে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাল নমরুদ এবং ইব্রাহীম আল্লাহ সাল্লামের ঘটনাটি উল্লেখ করেছেন যদিও কোরআনের প্রায় সর্বত্রই এই ঘটনার বিভিন্ন আঙ্গিকে উপস্থাপনা আছে শিক্ষা দেয়া আছে তো এখানে একটা দিক আমরা নিয়ে আসবো সেই ঘটনার সেটা হলো আল্লাহ বলছেন আলম তর ইব্রাহিম আপি রব্বি তুমি কি তাকে দেখো নি যে ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হয়েছে তার রব সম্পর্কে কারণটা ছিল যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন এখানে এই যে বিতর্ক একজন হলেন দায়ল আল্লাহ আর আরেকজন হলেন তাগুদ সবসময় আল্লাহর পথে যারা দাওয়াত দেয় তাদের সাথে যে মূল বিরোধটা বাঁধে সেটা হলো তাগুদদের সাথে আল্লাহ রোহিতের সাথে যে যত বড় তাগুদ আল্লাহ রোহিত তার সাথে তত বেশি সংঘাত হায়াতম এটা তার মখলুক তার সৃষ্টি এটা সম্পূর্ণ তিনি করেন নমরুদ সে বললো জি মৃত জিনিসকে জীবিত করা বা একটা জীবিত জিনিসকে কোনো কারণ ছাড়া অর্ডার দিয়ে মরে যাও মরে গেল সেটা দাবি করেছিল যে কলা আনা ওহি ও আমি জীবন দেই মৃত্যু দেই যখন ইব্রাহিম দেখলেন যে সে আসলে একটা ধোকা দিচ্ছে এখানে পাবলিক কে সাধারণ তখন তিনি স্পষ্ট একটা ইয়ে করলেন যে ঠিক আছে তুমি যখন জীবন মৃত্যুর মালিক তুমি বলছো তার মানে বিশ্বে যা কিছু হয় যিনি জীবন মৃত্যু দিতে পারেন জীবন দেয়া আর মৃত্যু দেয়া এটা এত বড় ঘটনা এত বড় পাওয়ার যার আছে তাহলে সূর্য তোলা জানি যে আল্লাহ সূর্য নিয়ে আসেন পূর্ব দিক থেকে মিনাল মাসে তুমি যদি এগুলি সব করার ক্ষমতা রাখো তাহলে তুমি তুমি এখন পশ্চিম দিক থেকে সূর্য নিয়ে আসো এটা এত স্পষ্ট তার একটা ইয়ে ছিল বিতর্কের পয়েন্ট যে এখানে এসেছে ঘটনা উত্থাপনের জন্য সুযোগ দর্শক এটা ছোট্ট ঘটনা ছোট নয় অনেক কিছুই তার মধ্যে শিক্ষণীয় আছে বিষয়টা কি নিয়ে রবের পরিচয় রবকে আল্লাহ রব আলকে জানতে গেলে জানতে হবে তিনটি জিনিস সে কমপক্ষে একটি হলো এমন কিছু কাজ যেটি তিনি ব্যতীত আর কোনো সত্তার পক্ষে সম্ভব নয় আর এই সকল কাজে তিনি একক অদ্বিতীয় সেটি হলো তার রববিয়তের গুণ বিষয়ে গুণে তিনি একক অদ্বিতীয় এরপর তার জানতে হবে তার অস্তিত্ব তার জাত সত্তা ও গুণ এ সম্বন্ধে জানতে হবে আর তৃতীয়ত তার এর দাবি অনুযায়ী কেবলমাত্র সমস্ত এবাদতকে তাকেই খারেজ করতে হবে বিতর্ক হচ্ছিল রববিয়ত নিয়ে যেহেতু তার একটা বৈশিষ্ট্য তুলে দিলেন তিনি হায়াত এবং মৌতের মালিক তখন সে এটা বুঝতে পারে নাই যে হায়াত ও মৌতের মালিকানা মধ্যে কি বোঝায় তাই সে নাটকটা এখানে সে বুঝতে পারে না আমি এটা যেমন বলতে পারি আরেকটা পয়েন্টও বলতে পারি যে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ তালার বিরোধী যারা ছিল যারা শত্রু ছিলেন আল্লাহ তালার যুগে যুগে তাগত হিসাবে পরিচিত এরা অনেক সময় নির্বোধের মতো আচরণ করত। আবার অনেক সময় অতি করার চেষ্টা করতো এখানে নম্রদ হতে পারে হায়াত মত বলতে কী বুঝেছেন ইবরাম সেটা হয়তো বুঝেনি আবার একই ভাবে এটা হওয়ার সমূহ সম্ভাবনা দেশে বুঝছে এখন পৃথিবীর সব জায়গাতেই নাস্তিকের একটা জোয়ার চলছে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা মানুষই সবকিছু করে মানুষের নিজে স্রষ্টা প্রত্যেকে যার যার স্রষ্টা প্রত্যেকে পুরো দুনিয়ার সৃষ্টি মানুষই করছে সবকিছু এই একটা যে প্রবণতা আসছে। এই প্রবণতার স্রোতের মধ্যে এই ঘটনাটাকে যদি আমরা পাশাপাশি দেখে একটু চিন্তা করি তাহলে আমরা আল্লাহর অস্তিত্বের একটা বিরাট শিক্ষা পাবো যে মানুষ যদি সব কিছুই করতে পারে আজকের নাস্তিকবাদের কাছে যদি একটি প্রশ্ন রাখা হয় যেটা ইরাম ইসলাম রেখেছিলেন নমরুদের সামনে কি জবাব তারা দিবে যে তোমরা সবই যদি করতে পারো সূর্য এবং চন্দ্রের নিয়ন্ত্রণ কীভাবে করতে পারো বা কে করতে পারে এবং বিতর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নমরুদ যখন দীর্ঘদিন রাজত্ব লাভ করেছিল এবং সারা পৃথিবীকে তার শাসন করেছিল তাদের ভিতরে অন্যতম একজন নমরূত আল্লাহকে অবিশ্বাস করেছিল এই নাস্তিক যে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেছে আল্লাহ সৈতিককে অস্বীকার করেছে তাকে ইব্রাহিম আলসাইতালাম কিভাবে নীরব করলেন এবং চুপ করাই দিলেন তিনি কিন্তু তাকে মৃত্যু আর জীবন বুঝাইতে যান নাই বাক্য নিয়ে আমি একটু কথা বলতে চাই অরবুলা আলমিন নমরুজ হাজর ইব্রাহিম আলহ সালামের সাথে বিতর্ক জড়ালেন তার কারণটা কিন্তু রব আলম একটা ছোট্ট কথায় বলে দিয়েছেন যে আমি তাকে ক্ষমতা দিয়েছি বলেই সে ওই ক্ষমতার দাপট দেখাচ্ছে দুটা জিনিস এক হচ্ছে আমি তাকে ক্ষমতার দাপট আর এক হচ্ছে ক্ষমতা দিয়েছি আমি মানে আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়েই কিন্তু বান্দা এই আল্লাহর নাফরমানি করছে এই দুনিয়ায় বহু জায়গা এমন আছে যারা ওই ক্ষমতার দাপটে আল্লাহ যে তাকে ধরতে পারেন এ কথা ভুলেই যায় তখন মানুষের উপর তাদের নির্যাতনের চরম সে অবলম্বন করে এই নম্রুদের এই ঘটনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত এক দ্বিতীয় বিষয় হচ্ছে দিনের দায়ী যারা দিনের দাওয়াত যারা দেন তারা যখন সাহেব যেটা বললেন যে বর্তমানে নাস্তিকবাদীদের যে সৈলাভ বর্তমান সমাজে তারা এমন এমন যুক্তি দাঁড় করান যে অনেক সময় অনেক ক্ষেত্রে যারা দিনের কথা বলেন তারা চুপ হয়ে যান দিনের দাওয়াত তাদেরই দেওয়া উচিত যারা ওই নাস্তিকদেরকে জায়গায় স্টপ করা দেওয়ার মতো যুক্তি তার আছে আর না হয় এসব বিষয়ে আল্লাহ কেন্দ্রিক কোনো বিষয়ে আল্লাহর রববি প্রমাণ করার জন্যে কোনো নাস্তিকের অস্থির থাকা অসম্ভব এটা মুসা আল্লাহ তথ্য দিয়েছেন ফেরাউন নাস্তিক ছিল এটা এমনি বলতো আর কি আসলে ভিতরে এসে আল্লাহকে সব নাস্তিকরাই বিশ্বাস করে যে আসলে আমরা যেটা বলতেছি এটা মিথ্যা নাস্তিক হইলে যে সুবিধাটা হয় যে আর কোনো নীতি নেই নৈতিকতা নাই হারাম হালাল নাই যা ইচ্ছা তোমার এই শয়তানি করার জোর করে একদল লোক নিজেকে নাস্তিক বলে প্রকাশ করে জার্মানি এক বিজ্ঞানী বলেছেন চল্লিশের পরে কেউ নাস্তিক থাকে না যখন ভোগ বাদ শক্তি আর থাকে না তখন আস্তে আস্তে সবাই ঘরের ছেলে ঘরে ফিরে যাও আচ্ছা ফেরাউন যে নিজেকে নাস্তিক বলে দাবি করতো কখনো ফেরাউন আলামিন আরে কি কম কমে কিশোর আবুল আলামিন। আচ্ছা এটা তো গেল তার কথা মুসার হাসান উত্তর দিলেন কমলাউন আসমানের রব জমিনের রব মা যা আছে সবকিছুর সস্তা প্রতিপালক তিনি যদি তোমার ভিতরে কোন জিনিসকে সেটা কি জিনিস এটা তুমি চেনার যোগ্যতা যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমার এটাও বিশ্বাস আছে যে আল্লাহ আছে অর্থাৎ আল্লাহর পরিচয় যে হারিয়ে ফেলবে সে একটা গরুকে গোরু বলে চিনবে না আল্লাহ পরিচয় হারিয়ে যাবে সে মানুষ দেখলে যদি কার্ড এর ওইটা যদি নষ্ট হয়ে যায় এই মোবাইলের সাথে পৃথিবীর থাকবে না এটা একদম এখানে এই জন্য ইনকন তো মুিন তুমি কি এক নানুষ কোনো বিষয় আছে না দলিল আচ্ছা এই ফেরাউনে এই জন্য দেখুন আল্লাহ তালা কিন্তু কোরআনে মস্যাকের অন্তরের ভিতরে কাফেরদের অন্তরে যে সুপ্ত ইমান তাহিদ লুকি আছে সবাই অন্তরে একশো হ্যাঁ আপনি আমাদের রব সেটা কিন্তু সেই তো একজন আদর্শ মুসলিম যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম হয়ে অনুগত করল तक हो आदर्श मुस्लिम होते हम पीट टींगलोना एक आदर्श मुस्लिम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 বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফলের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে সংখ্যা একশো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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী সালাম আলাইকুম আহমতুল্লাহি ওবার সম্মানিত সুদী দর্শক বিরতির পর পুনরায় আপনাদেরকে কোরআনের এই ঘটনার আসরে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি বিজ্ঞ আলোচকদের আলোচনা সেখান থেকে কোনোভাবেই ভিন্ন ভাবে দেখার কোন সুযোগ নেই সবই একই সত্যের জন্য বলতেছিলেন ফেরাউন নিজেকে যে নাস্তিক বলে দাবি করেছিল ফেরাউন যখন সাগরের একেবারে অতল তলে নিমজ্জমান তখন সে যে আল্লাহকে মুসলমান হয়েছে সেখানে দুনিয়ার সব নাস্তিকরা রায় বিপদের সময় সবাই মুসলমান সবাই আস্তিক দেখুন ফেরুন বলতেছে আমানি ইসলিমি এনেছেন তিনি ছাড়া কোনো এরপর আবার কব এর আগে কি করছিলি নাফরমানি করেছিলি রাশিয়ার নাস্তিকদের যে নেতা লিউনি এককালের। কাশ্মিয়ান সাগরে যখন ওনাকে হেরিকেন জ্বরে একটা জাহাজে আক্রান্ত করেছিল বিশাল হেরিকেন জ্বর উনি সেখানে মাই গড বলে যখন চিৎকার দিয়েছে সারা পৃথিবীর মিডিয়াগুলো প্রচার করেছে আপনি গড পেলেন কই এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে বিমান করতে চাই না অনেক নাস্তিক সম্পর্কে আমরা স্পষ্ট ভাবে জানি প্রতিছে যে শেষ মুহূর্তে সাংবাদিকরা করছে আপনি এখন জীবন সায়নে চলে আসছেন এখন আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার অনুভব হ্যাঁ তখন তারা বলেন তাদেরকে বলবো যে নমরুদ কিন্ত প্রথমে বলছে আমি জীবিত করি আমি মারি পরে দ্বিতীয় প্রশ্ন করলো যে পশ্চিম থেকে সূর্য নেন তখন কিন্তু আল্লাহ একজন আছে মানুষ গুলা আগে এগুলি সব দাব্বা তখন কিন্তু ডাকে আল্লাহকে এই যে একদল কিছু আছে কিছু আছে বলে লাশপন্ত বলে যে দাও আমাকে পুড়িয়ে দিও দাও আমাকে ভাসিয়ে দিও দাও বলে কিন্তু বলার ভিতরে মনে হয় সেই জুড় না একটা মজার ঘটনা আরকি বসে এক সার বলতেছে এই যে তোমরা যে আল্লাহর কথা বলো আল্লাহ কে দেখছো কোন সময় এগুলি সব বাজে কথা এগুলো তোমরা খবরদার কেউ আল্লাহ ইত্যাদি এগুলি বিশ্বাস করে না তো একটা ছাত্র উঠছে স্যার আল্লাহকে দেখি না জন্য বিশ্বাস করা যাবে না হ্যাঁ দেখো না সেটা বিশ্বাস করবো কেন স্যার আপনি যে একজন জ্ঞানী আপনার জ্ঞান তো আমরা দেখি না যে আপনার যে জ্ঞান আপনার বুদ্ধি এটা কই আছে কই এটা তো আপনি আসলে একজন পাগল অতএব আপনি যে কথাটা বলেছেন এটাকে পাগলের পোলা গ্রহণ করতে পারলাম না আসলে নাস্তিক তো নিজেই দলিল যে একজন আল্লাহ আছেন কারণ সে যখন অসুস্থ হয় তখন তো সে টিকাইতে পারে না বাঁচাইতে পারে এখানে আল্লাহ ছাড়া যা আছে সবকিছুই আল্লাহ মুখলুক আল্লাহ রবুল্লাহ আলমকে কি বলছেন আল্লাহ একটু না বললে বলি এই ঘটনায় কিন্তু আল্লাহ আজীবন যে যারা কুফুরি করে যারা আল্লাহর অস্বীকার করে এদের এদের জালগুলো এদের জালগুলো ইব্রাহিম বললেন আমার আল্লাহ জীবিত করতে মৃত্যু দিতে পারেন তুমি কি পারো সেটা করে দেখাইলো এবার ইব্রাহিম আসলাম যে চ্যালেঞ্জটি করে বসলেন যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তোমার দেখো তখন যদি সে বলে বসতো একটা একটা কথা হয়ে গেছে এটা সাধন করতে হবে যে সে করে দেখালো মানে নু জিন্দা করে দেখালো মান করতে জনগণের জন্য যে দুইজন মানুষে নিয়ে এসে আমরা অনেক বিষয় এমন সামনে আসে যা আমরা মনে করি জীবন বুঝি আমি দিলাম রক্ষা বুঝি আমি করলাম যেমন উদাহরণ হিসাবে আমি বলি যে আমাদের ওর মধ্যে লেখা থাকে শিশুর জীবন বাঁচায় সেলাইন ওই সাময়িক রক্ষা যেটা অসুস্থতা তার সুস্থ হল ওই ওরাই ওসিলা রব আলমিন একটা ব্যবস্থা রেখেছে আমরা মনে করি যে এটাই বুঝি আমার জীবন রক্ষা করলো এই নমরূত কিন্তু এই টাইপের ব্যাপারটাই বোঝাতে চেয়েছে এখন আমরাও যদি ওই টাইপের কথাই বলি তাহলে আসলে সত্যিকার অর্থে নেওয়া হয় মরিজুকেলির মুসলমান হওয়া যেশটা দেখে মরিজ বুকেলি কিন্তু জানতো না যে লাশ সম্বন্ধে কোন নেওয়া কথা কিছু লেখা আছে কিনা সে লাশটা পরীক্ষা করল। পরীক্ষা করে সে বলতেছে এই লাশটা তো সমুদ্রে ডুবে মারা গিয়েছিল এর গোটা এখনো লবণ আছে লবণ পরে আমি এটা তো চোদ্দশো বছর আগে কেন আজ থেকে পঞ্চাশ বছর আগেও কারো এটা জানার কোন সম্ভাবনা ছিল না তাহলে চোদ্দশো বছর আগের কিতাবে কিভাবে লেখা এই তখন সে এই সূত্র ধরে আলহামদুলিল্লাহ সে পড়তে পড়তে দেখে যে এই অবস্থা পরে সেই মুসলিম যে ইলেন সেগুলির ভিতরে কোয়ার্ক আবার গড ফার্টিক আরো ক্ষুদ্রে ক্ষুদ্র সবগুলি তার যেমন আমরা বাম দিক থেকে তোয়াব করি ইলেকট্রন নিয়ট্রনের ভিতরে একই দিক থেকে তোয়াব আর চন্দ্র সূর্যের যে প্রদক্ষিণ তিনি যে সবগুলোর পরিচালক এখন বিজ্ঞানীরা এগুলি দেখে তো এটা তারাই বিশ্বাস পোষণ করতেছে একশো উনষাট নম্বর ইসালাম যখন আসবে উনি আসার সময় উনি আসলে পরে সমস্ত পৃথিবীর সকল মানুষ আমরা যেটা মূল জিনিস বুঝতে পারলাম যে সত্যকে অহংকারে আপনার গ্রহণ করা থেকে বাধা দেয় যেমন ফেরাউন এরা অহংকারের জন্য কিন্তু পারিনি নিজেরে দেখতেছে আরে এত দন টাকা পয়সা শক্তি সামর্থ্য আমার মনে হয় আর আল্লা দরকার এই ভুল দর্শন থেকেই সে তবুত হয় আল্লা দ্রোহী হয় তার এই দেখাটা যে ভুল এটা মহতের সময় সেটার আর কি আল্লাহর বন্ধারা বলিষ্ঠ প্রমান নিয়ে উপস্থিত হন বলিষ্ঠ বনের সামনে নাস্তিকতার কোন অস্তিত্ব নেই একদিন বিলুপ্ত হবেই সত্য আসবে মিথ্যা দুরীভূত হবে আর মিথ্যা দুরীভূত হওয়ার বস্তু ইতি আসুন আমরা চোখ পোখ খুলে চোখ আমরা সত্যকে অনুসন্ধান করি আল্লাহ রবুল্লাহ আরিব আমাদের সকলকে তো অভিনন্দন করুন আমিন এই প্রত্যাশায় আজকে বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা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 कत कार्यकिन मोम निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी मारेज ओ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 जयंट डर जाके नाहक देख अर्धांगी नांगी प्रति रविवार रे सात पुन सम्प्रचार सकाल साढ़े न